আবু মুসর রদিল্লাহ তু বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন তখন তিনি বললেন আবু বকরকে বলো তিনি যেন লোকদের সালাত আদায় করিয়ে দেন তখন আয়সর রদিল্লাহ তালান্না বললেন আবু বকর আদিল্লাহ তু এরকম লোক অতপর নবী সাল্লাহু আলহিসাল্লাম অনুরূপ বললেন তখন আয়সর আদিল্লাহ তালাহ্না ও ঐরূপই বললেন তখন নবী সাল্লাহু আলহিসাল্লাম বললেন আবু বকরকে বলো হে আয়সা নিশ্চয়ই তোমরা ইউসুফ আল্লা সাল্লাম এর ঘটনার নিন্দাকারী নারীদের মতো হয়ে গেছ अतपर आबू बकुरह नबी सल्ला सल्लम जीवदशाएम करलें